জারিয়র রাজিয়াল্লাহ আলহান্ন থেকে বর্ণিত যে বিদায় হাজার সময় নবী সাল্লাহ আল সাল্লাম তাকে বললেন তুমি লোকদেরকে চুপ করিয়ে দাও অতপর তিনি বললেন আমার পরে তোমরা একে অপরের গরদান কাটাকাটি করে কাফিরের মতো হয়ে যেও না